মানবতার সমাধান সুপ্রিয় দর্শক শ্রোতা এ আয়োজন উপভোগ করার জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও আমরা এমন একটি পর্ব উপস্থাপন করব, যার মধ্যে রয়েছে প্রিয় নেবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভলি ভাষাল্লামের কাছে ওহির সূচনা বা ওহির সেই প্রারম্ভিক অবস্থার মনজ্ঞ বর্ণনা আজকের এই আয়োজনে যারা আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন তাদের মধ্যে আছেন শেখ মুজফর বিন মহসেন আসসালামাই এবং উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা পড়ি এ বিধান একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল গোটা বিশ্ব বিশ্বজাহানে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আলকুর আনুল করিম যা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত রসুল বিশ্ব নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে নিরক্ষর সেই মানুষটির কাছে যেদিন সেই জবলে নূরের নির্জন নিধর নিস্তব্ধ প্রকষ্ট। হেরা গুহা তার ভিতরে কুরআনুল করিমের অবতীর্ণের সূচনা হলিন নিয়ে আসলেন এই বার্তা সেই প্রারম্ভিক অবস্থা কেমন হয়েছিল কার না শুনতে ইচ্ছা করে বলুন আসুন আমরা শেখ মুজফর বিন মহসিনের কাছে চলে যাচ্ছি এটার আলোকপাতের জন্য আলহামদুলিল্লাহ আলমিন এই অহির সূচনা কাল কেমন ছিল এই মর্মে এসেছে তার মধ্যে রসুল সাল আলাইসাল্লামের অপুরে প্রথমে ওহিটা আসছে স্বপ্ন অতঃপর তিনি একদা একটি মাস তিনি গাড়ে হেরায় অবস্থান করলেন অতঃপর একদিন দেখছেন হঠাৎ স্বপ্ন যোগ আসা যা দেখছিলেন যেটা রাত্রিদে দেখছিলেন সেটা প্রকাশ করছিল অতঃপর হেরা গুহায় যখন অবস্থান করছেন তখন একদিন ফেরেস্তা আসলেন আসার পথে তাকে যখন বললেন একরা তখন তিনি বললেন একুরা বিস্মিক তৃতীয়বারে তিনি সুরায় আযাত পেশ কিং কর্তব্য বিমূল হয়ে ফিরে আসলেন এসে নিজেকে জীবনকে হুমকির তারপরে যেটা হয়েছে সেটা হলো এই যে রাসুল উল্লা যখন এই কথাটা বললেন তখন হয়তো খাদিজা কি করলেন খাদিজা লা কখনো হতে পারে না তার মধ্যে একটি বললেন যে আপনি সত্য কথা বলেন দুই নম্বর আপনি অনাতের বুঝা বহন করেন জি আর বললেন যে আপনি নিঃস্ব ব্যক্তির অধিকার পূরণ করেন আর একটা বললেন আপনি সর্বদা সত্য হক কথা বলেন তাকে দিয়ে এই ছয়টা মৌলিক বিষয় খাদির তার সামনে বললেন এরপরে তিনি তার চাচা ওরাকল এর কাছে নিয়ে গেলেন যাওয়ার পরে তার কাছে সব শুনলেন শুনে তিনি বললেন তিনি এরপরে তিনি যে কথা বলেছিলেন যে ইয়াগুন ইয়া আল্লাহ এর মধ্যে তো অত্যন্ত ভয়াবহ রূপ রয়েছে যখন তোমার কম বের করে দিবে এই কথা বলা মাত্র রসদালাম বললেন তখন তিনি বললেন তোমার মতো ব্যক্তি পৃথিবী যাকে পাঠানো হয়েছে ওই দিনটা যদি আমাকে পেয়ে যায় যে দিন তোমাকে বের করে দেওয়া হবে আমি তোমাকে সর্বস্ব দিয়ে হলো সহযোগিতা এটা হলো হাদিসের মৌলিক আমরা শিক্ষামূলক বিষয়ে প্রথমেই ওনার কাছে ফিরে যেতে চাচ্ছি শেখ এব প্রত্যেক বাক্যের মধ্যে রয়ে গেছে এক একটা শিক্ষা এছাড়া আমরা আয়াত পাঁচটিকে সেটা পড়িয়ে শুনিয়ে দেওয়া দরকার আমাদের দর্শক যখন বলতে বলছেন তখন কি বলেছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে শিক্ষা রয়ে গেছে প্রথম শিক্ষা কি তার মানে সারা জীবন যদি মানব জাতি তাহলে একরা পড়া মাধ্যমে আসতে হবে কিন্তু বলা হয়েছে যে এই রাবি হচ্ছেন সকল জ্ঞানের উৎস কেউ আল্লাহ কে শিখিয়েছেন আদম আল্লা আল্লাপ আল রহমান কে শিখিয়েছেন আল্লা আল্লাপাক আল্লাহ ইনসান আল্লাহ সব আল্লাহ পাক যে জিনিসটা মানুষ জানতো না মানুষ কোনদিন কল্পনা করে ভাবেনি ওই জিনিসটা শিক্ষা দান করেছেন বুঝা যাচ্ছে এই শিক্ষা জিন্দের প্রতি আল্লাহ রে মানুষকে কেবল দিয়েছেন এটা প্রমাণ করে আর শিক্ষার প্রেক্ষিতে উৎস হচ্ছে আল্লাহর নামে শিক্ষা আর সেটাই হচ্ছে কুরআন জি শেখ যে কথা বলছিলেন বলছিলাম যে এখানে এইভাবে খুব ধীর স্থির নাজির হচ্ছিল প্রথমে কিন্তু ছাত্রদেরকে বা নতুন যুবকদেরকে যারা শিখতে আসবে তাদেরকে প্রথমেই ধরে বড় কিছু দিবে না এইভাবে শিক্ষা দিতে হবে যে তাদেরকে তৈরি করতে হবে কঠিন যেন হয়ে যায় চিন্তা ভাবনা করতে হবে এটাই শিক্ষা দিয়েছে সাতে সাথে দেখেন প্রথম যে ধারাটা আসছে না বিকেলে তিনবার এই জন্য রসুল নিজেও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নিজেও তিনবার তিনবার করে শিক্ষা দিতেন আপনার শিক্ষার ক্ষেত্রে আলোচনার জন্য আমরা শুধু দর্শক শ্রোতা সামান্য সময়ের জন্য একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে আসবো আল্লাহ রমজান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 सल्लामर रेखे जावा श्रवणर मेजर ईमान तुम एसले दर्शे थकुन देखा बुधवार सन्ध्यापारोटाय बांगी बांगल् আর কারোর অনুকরণ করবাঙ্গীর তিনি যেটা করেছেন সেটা করা যেটা করেননি সেটা না করা যতটুকু করেছেন ততটুকু করা সুনানো श्रोता संगे थनतर पर चले आस ধারাবাহিক আলোচনায় আসলে যে সুপ্রিয় দর্শক আমাদের শিক্ষা হতে হবে আসমানি শিক্ষার উপর ভিত্তি করে ওয়াহির শিক্ষার উপর ভিত্তি করে এবং ওয়াহী যার কাছ থেকে আসেন সেই স্রষ্টা মহান রাব্বুরা আলমিনের নামে শুরু হতে হবে কারণ তার থেকেই আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করার জন্য এখানে দেখেন রসুল্লাহ আগে থেকে যে কাজগুলি করতেন এগুলি কিন্তু উত্তম চরিত্র উত্তম চরিত্র কিন্তু মানুষের প্রাথমিক পর্যায়ে ভালো যা ভালো চরিত্র থাকে নবুতের সেটা কখনো ব্যক্তি করতে পারে না আল্লাহ তাকে আবশ্যক যেটা মোহাম্মদ সাল আলাই উপরে ওহিনাজিল আগে থেকে ছিল দুঃখজনক ব্যাপার হলো এই যে আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের মধ্যে এই গুণটা থাকা খুব জরুরি এবং আবশ্যক আজকে সত্য কথা বলা তিনি প্রথমে বলছিলেন যে আপনি বলেন এবং যিনি সত্য কথা বলেন তো না আমি উল্লেখ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নবুত কিন্তু কোনো অর্জনের বিষয় নয় আল্লাহ তালা তাকে অনেকের যা ধারণা সেটা যেন না হয় আর হচ্ছে যে এটা এক ব্যক্তির জন্য হয়েছিল যে উনি শুধুমাত্র ঘাড়া ঘুহায় গিয়ে সেখানে দিনের কাজ করতে গিয়ে নিজে এলাকা থেকে পরিষ্কৃত হওয়াটাও স্বাভাবিক অত্যন্ত স্বাভাবিক এটা যেহেতু পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ সঈদুল মুরসালিন যাকে বলা হয়েছে যেহেতু করেছে এটা প্রমাণ করে আল্লাহ একই পর্যায়ের একই ভাই তাদের কথা ভিন্ন নয় তাদের সব দাবি একটাই যে তারা সবাই প্রেরিত হয়েছে একটা বাণী নিয়ে এবং এই বাণীটাই আদম থেকে শুরু করে মাহমুদ করা হয়ে যায় এই নফল বুঝতে পেরেছেন যে তোমাকেও ঠিক এইভাবে বের করে দিবে তোমাকে যেভাবে আগে আর একটা শিক্ষা শেখ তো আমাদের মুরব্বী মানুষ বলা যায় আমরা তরুণ হিসাবে বলতে চাই যে মুরব্বীদের উচিত আমি যদি বেঁচে থাকতাম তাহলে তোমাকে সর্বোচ্চ শক্তি দেওয়া সবাই জিনিস আছে সেটা হচ্ছে কারণ তৎকালীন সময়ে আরবে অন্য কোন ধর্মের প্রচলন ছিল না ইহুদিদের কিছু ছিল তারা ছিল মদিনামুনাওয়ারায় মক্কায় কোন ইহুদি ছিল বলে আমরা ছিল ধর্মের পাওয়া যায় না কিন্তু নহল তিনি প্রথমে পরে তিনি করেছিলেন এবং সেটার অনুবাদ করতেন আরবিতে ওটা করতে গিয়ে তিনি নবীদের কাহিনী জেনেছেন এবং তিনি সেখান থেকেই জেনেছেন যে পরবর্তীতে খাতামু নবীন একজন আসছে এবং এখান থেকেই কিন্তু হাতত ওয়ারাকবনে নহলের এই কথার দ্বারাই প্রমাণিত হয়েছে যে তিনি নবী হয়ে গেছেন রেসালত প্রাপ্ত হয়ে গেছেন তখনই হজরত খাদি জারাদহা সর্বপ্রথম তার উপরে ইমান আনে এবং তখন এটা বলা হয়েছে যে ওয়ারাকব ন ইমানের ঘোষণা দিয়েছে এমন কোনো কথা আপনার না তাই না কিন্তু তার ওই কথার মধ্যে দর্শকদের লক্ষ্য রাখতে কোনো দায়ী যখন দাওয়াতি কাজের জন্য মাঠে নেমে যাবেন তখন তার সহধর্মনি তার স্ত্রী যেন তাকে সার্বিকভাবে সহজিত করেন খাদেদর একজন মডেল সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এখানে একটু বলেই রসুল সাল্লাম হিরা গুহায় থাকতেন আর তখন তাকে বলে দিবিলাম বলছেন ওই যে হাঁটি হাঁটি পাপ করে খাবার নিয়ে আসছে তার থলের মধ্যে পানি আছে রুটি আছে খেজুর আছে নিয়ে আসছে আসলে আপনি খবর দিবেন তাকে যে আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন করা একটা চূড়ান্ত দৃষ্টান্ত রয়েছে অরিজিনাল খাদিজা পাওয়া যায় না জি জি জি বহু আয়সা আছেন কিন্তু নামে নাম তার ভিন্ন করে বৃষ্টি আরো কিছু কিছু রাখা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হলো যে এই পাহাড়ের উপরে উঠতেন কি করে সেটি তো আমরা চেষ্টা করেছি উঠতে কষ্ট হয়ে যায় দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তা হেঁটে যেতেন কি করে এখন যদি কোনো দায়ীর সঙ্গে আগাম যদি বলা হয় যে এই ধরনের কাজ তোমাকে করতে হবে প্রতিবাদ হচ্ছে সেটা হলো এই যে যখনই কোন হকের দাওয়াত নিয়ে কেউ আসেন যেটা কাবিন বললেন যে তোমার কৌম যখন তোমাকে বের করে দেবে তখন তিনি কিন্তু সাফা পড়া যাননি তখনই তিনি শুরু করেছেন প্রথম গোত্রের মানুষকে দিয়ে যেটা সিরা তাম সহ অন্য সব হয়েছিলেন। কিন্তু সর্বপ্রথম বাধা দিয়েছিলেন তখন কে আবুল আবুল আহ বলেছিল হুজু ইয়াদাই তাকে এখনই তোমরা থামিয়ে দাও অন্যরা থামিয়ে দেওয়ার আগে তখনই আবু তাহলে বলেছিলেন তাকে আমরা নিয়ে সমাজে যাওয়া যায় তখন বলে থাকে যে সমাজে তুমি বিভ্রান্ত সৃষ্টি করো না যেভাবে চলছে ওইভাবে চলুক সিরিকের বিরুদ্ধে বললে বেধাতের বিরুদ্ধে বললে জাহিলিয়াতের বিরুদ্ধে বললে বিভক্ত সৃষ্টি করো না তাহলে কি রসুল সালাম তারিম দাওয়াত দিতে গেলেন তার পিতা বিরোধী হয়ে গেল বিরোধী তো হবেই এটা নবিরাসুল সুননাথ সুতরাং আজকের যদি কোনো দায়ী দাওয়াত দিতে গেলে তার কম থেকে বাধা আসলে আপনি কখনো বলতে পারবেন না আমরা কখনো বলতে পারবো না যে এই নিয়ে আপনি ফেতনা সৃষ্টি করেন না आप खानिक आज मिल रही वास्तवर এই ছয়টি গুণের কথা উল্লেখ করলেন যে আপনাকে আল্লাহ অবশ্যই আল্লাহর কসম করে বলছে অপমান করবেন না এই ছয়টা গুণ আরো তো অনেক গুণ ছিল তার কিন্তু এই উল্লেখ করলেন কেন সমাজের জন্য সবচেয়ে বড় সত্যবাদী হওয়া সত্য কথা বলা খুব জরুরি যদি সত্য কথার মধ্যে মানুষ থাকতো আজকে তাহলে মানুষ কখনো হতো না হত না দ্বিতীয়ত যারা মিসকিন দরিদ্র যারা এতিম তাদেরকে যদি সহযোগিতা করতাম একজন সামাজিক ব্যক্তি হতে হবে সামাজিক আপনাদের মনজ্ঞ আলোচনা দর্শকদের উদ্দেশ্যে আজকে হাদিসের আলোকে ও হির সূচনা লগ্নের এই কাহিনীর আলোকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় সহ পর্যালোচনা তাৎপর্যপূর্ণ আলোচনা আপনারা রাখলেন এর জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে দর্শক শ্রোতা যারা আজকের আলোচনা অবগত হলেন তাদের সকলের কাছে আহ্বান আসুন আমরা একটি পরিবর্তিত সমাজ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আল্লাহ সুবাহ আহতার প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ রহি কুরআনুল করিম এর ভিত্তিতেই আমাদের জীবন গঠন করি তাহলে আমরা পাবো পরকালের সে অনাবিল শান্তি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিনা আসসালাম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 अंश नीन आल्ला सत्यवाणी छड़ाते मानव जतर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 সুইফট বিআইসি কৌ এআর ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান হাফিজুল্লাহ मान दिए चलम संसर्गे बुधवार रत साढ़े नटाय बान सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल्